الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات والامور بي عليه بارك في الله فيكم ترون ينفق منا امين في جميع من يهدي الله فانا هو الهادي وَمَنْ يُضْلِلْ فَلَاسِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَى إِلَّا لَهُ وَاَحْذَهُ لَا كَيْدَ لَهُ وَنَشْهَدُ أَنْ نَسْرَيِّدَنَا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وما أغسى وقبل أن بالله من السيطان الوزيج بسم الله الرحمن الوحيد وعظيم الثلاث وآت الزكاة وارسعوا مفرع وُضِعَ لَهُم مَّوْعِدٌ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ تُدَاعَى الْأَصْوَاتُ لَهَا زَمِيمَصًا يُطَافُ عَلَوْنَ بِيَوْمِئِذٍ رُبَّنَا أَخْرُجُوا بِالْحِجْرِ مَقَامِي وَيَقُولُ أَنَا مَالُ কোরা কালাাশাও পেকা বাকা প৅ড-য়ারালামে ম্সার শাহাকে ফ্য়া ক্সারা ক্য়া আল্লাহ তো এই মাসে হুকুম মাত্রের রমজার দিনকে তার সম্পর্কে কিছু কথা বাড়ব তবে তার আগে রোগার কথা তারা আল্লাহ যু মুফিক এবং অসুস্থ সকাল তাহলে করার্থী পরীব বলছে সদিনো বাল নদী নিত্রী পৌঁ তো সৃ রমজানের দিনে বাইশ থেকে আটচল্লিশ মাইল দূরে দিকা করে নিজের গ্রাম বা সহস রয়ে নিজেকে ঘেরা বা নিজের সাহস অস্কার করল তাহলে একটা নির্দেশ যে তাদেরকে রোজার আশেপাও তোমরা নাও আশেপাও সমস্ত আসছে রাখল চল উভাই তবে আমার রাজ্যে দেখাই দিয়েছেন তোমার সকল যদি কক্ষের হয় কষ্টের তো অনেক পক্ষিত বিদ্যুৎ করবে না এইসব কঠিন না রাখা উক্তরবাস আসলে ভাবে তিনি রাগের সাথে বুঝা গেল যে প্রত্যেক সফরে উত্তম এমন কি এখন তপরের ভিতরে কঠিন সফর ছিল দুর্গা গ্রহে দুর্গাটা সে কোনো সব নেই বলিলে তোমার তো বোঝা গেল অধিকার তো তুলনায় আছে না রাখা আর আরামদায়ক সফর হলে পচা আপনি আরাম সে কষ্ট হচ্ছে একদম বাড়ি বসে আছে রাখা ভালো নাই রাখেন মতলা সকলের রাখার হতো এইখানে কিন্তু বর্তমানে বদলে এইটা উৎসাহিত হলো রাজ্য বাড়লো নানা রাজ্য সেইখানে একটু ব্যাখ্যা আসতেই উচ্চ ব্যাখ্যাটা এই যে আপনি সকলে রকম ভালো করবেন ওই দিন উদান আসতে ওই দিন আপনাকে উদান হবে তারপর যদি না পারেন রমজান দিকে সূর্য পশ্চিম দিকে তখন ডায়রে হবে এখন শরীরের অবস্থা ভালো না এখন रोडा रेख चला देख कहना है है पर रोड लम्बा हो জমা দেয়া তারা যখন নাকি বাদ দিয়ে যাই পর আমার সদৃপ দেখা যাবে আমাদের আশাছে বাংলাদেশের আকাশ রোজারা কি করতে হবে কি করতে হবে তারপরে যেগুলো এগুলো আমি পৌঁছি সঙ্গে করতে হবে বাংলাদেশের পদে গেলেন কম হয়ে দুটি হয় না হবে যাই হকলে রওনা হওয়ার দিই দুধ আসলে ব্যক্তি যে ব্যক্তি এমন অসুস্থ যে সুস্থ হওয়ার আশা এখন দুধ আসতে আসতেছে এই ব্যক্তির জন্য কোন দিগ্রিয়ার কথা চলে না ঠিক না অসুস্থ হয়ে আসে সুস্থ হয়ে আসে আর একটা লোক সে এমন অসুস্থ যে তার সুস্থ হওয়ার আশা কথা নরদ নস করে বুয়া। রহমান মানে এ বুদুরাতে তাহার উপরে পড়া হয়। 61 এই পর্যন্ত করা এটা কলার ধারণিক গল্প যাই হোক বাসকজন কারণে তার আর শক্তিশালী আসার কোন নেই এদের সব থেকে আলাদা আলাদা তো দুই বেলা খাওয়া দুবেলা খানা খাইলে ডায়াবেটিস আমরা এত ব্যক্তি খাই যদি খরচ থেকে ডায়াবেটিস খাওয়া তাহলে আর ডায়াবেটিস আসার দু গরিবকে তুলে প্রত্যেক দিন ওই জন্য খাওয়া জামা যাওয়াতে হের ধরা হের ধারা তাদের এখানে কিন্তু খবরটা একদিনে ত্রি দিনের তার মধ্যে একটা হব একদিনে দিয়ে যাচ্ছে একটা হয় একদিনে হয়তো দিতে হবে একদিনে প্রায়াত এই বছর সকালের কথা আমি দরকারে গড় আমার ওই এলাকায় এলাকায় তো সেখানে মজবুত সাহিত্য আটা গম দিল্লি তো হয় কারণ আটারা বদ্য করছে কম করে আরো কম আছে বর্ধম দাম এক কেজি সাড়ে সাড়ে দশ গ্রাম এক দেখলাম তিরিশ টাকার কাছাকাছি আছে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা পয়সা আছে একশো টাকা পত্র উনত্রিশ সত্তর টাকা দরলে ত্রিশ টাকা ধর এবার তিরিশ টাকা যারা বলে দিচ্ছে যে আমরা দেওয়াই না নিশ্চিত খালি তিন ডাকা তাহলে আটা হতো না সেই জন্য পলিটিক্যাল मिनिस्टर দাও আমার ভালো না পাওয়া যায় যে জরুরি দরকার কি সিস্টেমের আছে ঈদের মাঠ কোপি পলটি তারা এই আশা বাহ মোটামুটিভাবে ত্রিশ টাকা ধরলে তোর বলতে ছিল এবার সব থেকে ত্রিশ টাকা এখন যারা कृिस्सो हो अगला एकलसे दूलता नखे applon सपांक अग्से पान के की को ले इकश्क्यर आपो कि एकश्न ले पील के को ले přिष्श्का भुस्टा के बलाई गढ एक людей कि विस्गे सुछा है हां बनाई का जब सो एकश्व रस्भोस तब लोग घ्ले एक দিক প্রত্যেক দিন আসার তার উদাহরকার হুকুম এবং যে ব্যক্তি অসুস্থ হওয়ার আঘাত রাখলে আশার আঘাত এইভাবে এছাড়া আরো কিছু মশলা আছে ভেঙে যাওয়া আমার দুই চুরন পনেরো কোনো আছে আমাকে মাধ্যমে বন্ধ করতো ভগবান থেকে আপনাদের লাগবে না আপনাদের পরে পরে ভুল করবেন আসবে ভুল কর্ম নেই রুদ্রার কথা বিল মনে নেই খাইছে एक तरह मफ्लाल अल्लाह का है कि बे एक तरह से वो है फायदे सिर्फ तो जाहिर कर अगर आपका एक पार्ट होता है तो भूल में तुम आ इस तरह से बहुत ज्यादा बात नहीं है इस तरह तुम्हारा ज्यादातर पूरा मतलब क्या की है कौन है भाई तो भूल तो कोई बात काम चला चले मतलब फसो ऑफिस में उसका है जैसे गलत कौन फसो और तुम्हारा है नहीं तो बोला हुआ हैatri का भला है এইখানে এইখানে শুধু কাজা আগে তো এই চিকিৎসা ভাঙবে আসলে এবং সর্ব জানে যে কলকাতা তারা দুটো আছে है तो के अपना भारूम देखें कैलेंडर तो देवरी भारत देखा কেউ বলল আমি নিয়ে যে রোজা থেকে অন্য কিছু এরা এই রোজা ভেঙে যাবে সবাই কি এখন আসছে আপনারা ছিল সেটা হল এই সবচায় ফ্লেশন এবং सब्सक्राइब भूमों को अचे भूआ है जाय कशेश्य पास्नपव उसी निश्मिले आये ताम अस्तुला उपार काम खरेटे वाय जो कम दिश्टुने सामव रुपा देवत्था नाल नगवत श्राका प्रेयाजम अपिरिक्ष्टो स्वान प्रेयाज টেলিভিশন সবচেয়ে বেকার সমাজি রাখাও বোনা বেকার অনেকটা ক্লাব থাকে ত্রিশটা পর্যটন উম দিল পরে আছে পরে আসে এই জন্য গত ছতাব্দা আপনারা ব্যাপার করুন তাহলে মা মাস পর বাড়ির এক করতে এর মধ্যে আমার আসে লাগবে আর কোনটা পড়ে আছে যেগুলো করে হাসপাতালে দরকার নেই হ্যাঁ দেখা যায় এক বাইশে ঘর করতে তোর বের পঞ্চায়েত দশ টাকার দশ এগারো টাকা এই ট্রেন মাল আছে কিনা বসার লাগবে না এক বর্ষা থাকার লাগবে ঈদের দিন সবে থাকে ঈদের দিন সবে সাত সবাইকে দিনের সবাই এই পাঁচটা জিনিস মিললে এগারো হাজার টাকার মা তার কাছে থাকবে স্বর্ণ রূপা নগদ টাকা জগত মাছটা মিলেন এগারো হাজার টাকার মাল বিজেপির সরকারদের ফলায় তার কাছে থাকবে তারপরে বাচ্চারা এবং তার যত প্রদর্শন না মানে বাচ্চার কাছে আছে তার আগে যে মারা গেছে তারা করে আগ দিন বাচ্চা দিয়ে তো আসা দিতে হবে আসলে পূর্ণ বাচ্চা কুড়ে তিন খবর আগে ভিতরে তার এই গান অসম্ভব তারা যাবে না এই জন্য গরিব এই জন্য অজিৎ না তারপরে অজিব না কিন্তু তাকে তো দরোয় দিচ্ছে তাকে তো দরোধায় সব থেকে তাকে দিলব গরিবের হয়ে গেল দেখা কি দুর্গার জগত আমরা পড়িস করার অবস্থা কি সেই গভীরে ভুল হয় না সে এদের দেখে না তারপরে কি সবচা ভেতরে থেকে তো সে করে আর গড়ে দিল আর আমাকে দেখান পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে দেওয়া আছে এর জন্য আত্মীয় স্বজন আগে হবে না অমুসলিনকে দিলে হবে না পুতুল নাম ধনীকে দিলে হবে না के एक का का है मायक बाप दादा दादाजी पदा दावती मायकों के দেওয়া যাবে ওদের সাথে দেওয়া যাবে পূর্বাঙ্গের বস্তব তাদেরকে দেওয়া যায় পূর্বাঙ্গলের বস্তব তাদেরকে দেওয়া যায় খ্রিস্টানকে দেওয়া যায় আপনার প্রস্তুতি হিন্দু তাহলে कि तो, दखा। तो तो भाई भाई जिर जिर जिर। तो कनेक्शन मामुख जाए নতুন গ্রামে দিতে পারে এখন দফল দান করা প্রফিট না থাকে সফল দান শেষ হয়ে গেছে এখন দিকে রেখে ব্যবস্থা হবে না দশটা দুশো দিতে হবে দেখা করতো না এখানে দেখা বলে হ্যাঁ দিলে ব্যথা দাওয়ার মানা করে দ্বারা হাজির করেছে আমি একশো নিয়ে আরম্ভ করছি হাজিরা আপনার বাড়ি যাত্রা করছেন আল্লাহর ওজন তা আপনি ব্যবস্থার মান দাম ধরবেন কেনার দাম দাম বর্তমান বাজারে এই মামলাতে পানি কাজ বেড়ে একদিন হবে ওর কোন কিন্তু ভিতরে আল্লাহ তারা এক ভার্স করে দিচ্ছে কি করা আপনি এখনকার দেয় এখন কি মাঝে এই হল সাতটা জেনে বাপলা তিরিশ টাকা হার দিলেন আপনার সবাই দুই একটা আপনার নাহলে লোকের আর বিশেষ করে এটা কথা পরীক্ষা দিয়েছিল আমার মেমান পর্যায়ে এক নম্বর পর্যায়ে জন্য মাত্রা জড়া করে দিন এটা আপনার সবটা সব আরেকটা জড়ক শেষ সেখানে মিষ্টির হক থেকে নিজের হক চেয়েছেন হক চেয়েছেন হক চেয়েছেন তার মানুষ নিজের হাত খেয়েছে পদের হক খেয়েছে নিজের সাথে কি করা সেটা ফল रहे है के रहे। है है है है के देखा जाएगा এখন আনলেন না খেয়ে আল্লাহ আপনারা টাকা দিয়েছিলেন এগুলা এই মালের দেখা দিয়ে দেওয়ার দিলেন আপনার বাসি পাঠ হয়ে অঙ্ককে পাঠ করে দিলেন একটি রাজনীতি করে দিচ্ছে আল্লাহ মালের ঢোকা ঘেরা দিচ্ছে তাদের মালের ঝোকা করতে আর হাজার হবে ঠিক মতো দিলেন না আপনার দান রক্ত হয়ে গেল বক্র আমরা বকির পড়াই হবে আল্লাহ একবার আমাদের আমি একবার আমাদের খিসাব শোনাইছিলাম এক ক্রিস্টান করে আমাদের আঙুল লেগে তাকে না একটা এক কথা আর খুব সুন্দর ভালো আমি বিচার করি না তারা মাছ থেকে আমি দাখা তৈরি করলে তুমি যে সমস্যা দিল দেখেন আল্লাহ ভারতের বিশ্বাসের সাথে দেখা কে এক মান ডাক্তারী ভাগা যখন তারা হবে আগ্রাটা আজকে না করলে এই গঙ্গা মারাত্মক সত্যা করছে হত্যা করার কারণে করে কিন্তু আখরা তো সব হবে আজকে ডাক্তার বসে গাড়ি কাটলে ড্রি নষ্ট হয়ে যায় এবং চোখের বিস্ত্রি শক্তি নষ্ট হয়ে যায় ফসি থেকে কিন্তু এই গাড়ি দিয়ে হাসে সুপার নষ্ট হয় আসলে আপনার প্রতি আসলে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর বস্তু থেকে বিচার দেখ অনেক ফাইকা ভাড়াটা পাশ হয়ে গেল থেকে পাশ হয়ে গেল খুব ফায়দা আট ফায়দা তো আছে এই এটা তো এটা আল্লাহ অনেক বার আপনাকে দিবে আমরা এই প্রশ্ন ভালো করে বুঝবো যে দেখা প্রত্যেক এখন তারপর এখানে কিন্তু রাস্তা এখানে আরেকটা পথ ওখানে যেদিন সদস্যের সময় যে মালিক ছিল তারপরে সবচেয়ে ভেতর একদিন যেদিন রাখি এই দশ হাজার টাকা আঙালি হয়েছে দশ হাজার তারিখে বারোই নাই দশ হাজার দশ হাজার থেকে কমে যাই আরও কি এই ভালো এই তিনশো পঞ্চান্ন দিন অতি করে পঞ্চান্ন দিন এখন ওই নিশা করে দেখা আদায় করা এখন পানি করা দেখা দুটো একটা ফিল্ড হয়ে গেছে দুই কোটি পয়সা টাকা বিকাশ করতে হয় কইলে হবে না দুট হয়েছে এক বছর তো হয় না এক বছর বছর টাকা এক হবে ওইগুলোর জন্য এক বছর টিকার লাগবে না অনেকে ঢোকার হচ্ছে ওইগুলোর জন্য এক বছরের হওয়া লাগবে না তিনশো কলসার মাথায় হবে ঠিক পুরা বাহলে চল্লিশ হাজার একা কড়াই করতে হবে হাল্লা করে ধ্বংস করেছিল এবং যা ম্যাঁত দেয় নাই এগুলো দেওয়া হবে প্রত্যেক বছর ওইখা থেকে एक है आपना में को को और डॉक्टर नेता होता रही कमे रमजान थे তখন আমি দুই না আপনি সবাই রমজানের দিলেন আদায় হয়ে যাবে এই গুণা হল সেই গুণাটা সত্তরের দ্বারা পড়া করা রমজানের দুই মাস আগে আপনার তিনশো পঞ্চান্ন দিন হয়ে আদায় করে দেওয়া আপনি শত্রু টাকা গুণাটা বাবার যাবে না বাবার থেকে গুণা অনেক বেশি এখন বছর আপনি লঙ্কা ব্যবস্থা আগে বলেছি যে কথা বলতে আপনার লঙ্কালে দুই মাস আগে বক্ত হয় তার মানে দিতে থাকেন যখন বেকার হয়ে গেলে ডাক্তার আপনি অগ্রিম দিতে থাকবেন সারা বছর অল্প অল্প করে আপনার সাথে আর একটা খাতা নেবেন কতটা কাজ কতটা কাজ আছে এক লাখ টাকার দাচ্ছে বছরের কত ফ্রি দেওয়া কিন্তু কথা কু দেয়ের করা যায় না এই কথাটা মানুষ যায় না তা ওইখানে হয়ে যাবে আমি আসার আমার কথাটা উত্তর এইভাবে দুটো আনন্দ আছে তারা কাছে এই লন নি লেন লোন করতে হবে লোন বির করতে বিল্ডিং বানানো হয় এই ধরনের কোন লোন লোনা ওটা লোনা আছে আপনারা আছে বাইরায় বসতেন আপনার দায়িত্ব মূল্য পরিশন করত নিচ্ছে ওখানে একটা সিকিউরিটি মানুষের একটা দায়িত্ব এবং বাড়িরওয়ালা নিজের চান এই আমরা আজকে রেকর্ড করব না যদি অনুমতি করা